السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الانبئاء والمرسلين نبينا محمد وعلى آله وعلى أصحابه أجمعين أما بعد شمعاني درشق بندو دوريو كاتشه جه جگانه بوشه عمدو نوشتان درخسن شعبائي كه شادر شبت شادنا چه درشق بندو اپنا جانه نامره علسنا کرسلام امام ابو جعفر طحب رحمت الله علیه رجيتو بايا نوع اعتقاد اهلسنو الجماع اهلسنو الجماع এই সংখেপে সংক্ষেপে ইমাম তহবের আকিদা নামে বিখ্যাত এই কিতাবটি প্রথমেই তিনি আলোচনা করেছিলেন তাহিদ নিয়ে শুরু করেছেন তিনি বলেছেন অংশে তিনি আল্লাহ তালা এবং গুণের তাওহিদ সাব্যস্ত করছেন এটাকে বলো তাহিদুল আসমাত তাহিদুল আসমাতের মূল কথা হচ্ছে কখন আল্লাহ তালা আল্লাহ রব্বুল জন্য করতে হবে তার নামগুলি সাব্যস্ত করতে হবে যেভাবে কোরআনে কারিমে এসেছে এবং সেগুলির বিধান এবং সেগুলির অর্থ সাব্যস্ত করতে হবে কোরআন এবং সুন্না যা আসছে সেগুলিকে সাব্যস্ত করতে হবে স্বীকৃতি মেনে নিতে হবে বস্তুত আল্লাহ যে গুণ সেগুলি গুণ হচ্ছে সিফায়তুল রয়লা উঁচু গুণ সবচেয়ে সম্মানিত গুণ কামাল পরিপূর্ণ গুণ এই গুণগুলো সাব্যস্ত দিকেও না দেয় তাহলে সে আল্লাহ তালার আল্লা তাল তাহিত সে সাব্যস্ত করতে পারল না মানুষের অন্তরের ভিতরে दिनीश आशेट गुनेर एक जिन लुकायत आज आल्लाह रब्बुल इिजत परिपूर्ण गुण अधिकार्थ कथाटी प्रत्येक ईमानदार मात्रे अंतर भूभव कर कारण एक पूर्णता समस्त भलो गुणगुल गुणगुल मानस दुनिया सृष्टि प्रत्येकेल्लाह रब्बुल इज्जत हमसे सेगर मूल मालिक সেগুলিতে কোন প্রভাব পড়েছে আমাদের উপরে তাই তিনি যা জানিয়েছেন তিনি জানা জানিয়েছেন বলে আমরা জেনেছি এবং সেগুলো আমরা বাস্তবায়ন করতে চেষ্টা করি কোরআনে করিম আল্লাহ জন্য বলেছেন যারা যারা ইমান আনে না আখরাতের উপর তাদের জন্য রয়েছে খারাপ উদাহরণ আল্লাহ আল্লাহর জন্য রয়েছেন সবচেয়ে উচ্চ উদাহরণ অর্থ এটা উদাহরণ অর্থ করেছে কেউ কেউ মিস কিন্তু আসলে মেথাল বলা হয়েছে মিস না মেথাল অর্থ হচ্ছে উত্তম গুণাগুণ অর্থাৎ যারা আল্লাহর উপর ইমান আনে না আখরাতের উপর ইমান আনে না তারা সবচেয়ে খারাপ গুণের গুণানিতে থাকে এরা খারাপ অবস্থায় থাকে আর যারা আল্লাহর উপর ইমান আনে তারা ভালো গুণের থাকে কারণ হচ্ছে লিল্লাহ মাসা আল্লাহ আল্লাহর জন্য সবচেয়ে বড় বড় গুণগুলো ভালো গুণগুলোর মালিক হচ্ছে একমাত্র আল্লাহ রব ইত তিনি ছাড়া কেউ এত এত গুণের মালিক নন এবং তার গুণগুলোর প্রভাব ইমান দারাদুর উপর পড়ে বলেই তারা দুনিয়াতে ভালো মানুষ হিসেবে হয় তাহলে বোঝা গেল যে মাসাউল আলা। উত্তম মাসাল এটার একটি অর্থ হচ্ছে যে উত্তম গুণ এটাই আহ্লা সুন জামাতের কাছে এই গুণটি এই অর্থটি করা হয়ে থাকে দ্বিতীয় আয়টি আয়তা আল্লাহ তালা বলেছেন ওলা আলা আহ্লাহ ফিসামা ওয়াল ও আজিজুল হাকিম আসমান এবং জমিনে উত্তম গুণের অধিকারী হচ্ছে একমাত্র আল্লাহ রবুল ইজত তিনি সর্ব তিনি সর্বর পর এবং তিনি সুবিজ্ঞ হাকিম হাকমতওয়ালা তাহলে বোঝা গেল আল্লাহ রব দুইটা গুণ বলার পরে আর সর্বোচ্চ গুণের বলার পরে আল্লাহ তালা আবার দুইটি নাম দিয়ে দিয়েছেন যে কেন কিরকম এরকম দুইটি এরকম গুণ আল্লাহ তালা তাই তিনি হাজিজ তিনি হাকিম তিনি সুবিজ্ঞ এবং তিনি পর্বর পরাক্রমশালী এই দিক থেকে আমরা বলি যে মাসালুসহ অর্থাৎ যত রকমের যারা আখরা তুফরে ইমান আনে না তাদের জন্য রয়েছে মাসালুৎসাউ যারা আক্রান্ত মারায় না তাদের জন্য রয়েছে মাসাল উৎসাহ অর্থাৎ খারাপ উদাহরণ খারাপ গুণ যত রকমের খারাপ গুণ আছে সবই তাদের জন্য কারণ এরা মূর্তি পূজক এরা মুসরিক শিরিক করে আর সবচেয়ে উত্তম গুণ এমন সত্তার হবে যিনি ভালো পথে পথ দেখান হেদায়তের পথ দেখান যিনি তিনি হচ্ছেন রবুল ইজত তিনি ভালো গুণগুলো যত ভালো গুণগুলো সব সেগুলির মালিক তিনি এই গুণগুলো তার नामच्छबी और नाम मध्य गुणगुलहित रही है तरह अस्तित्व से आल्ला रबुल इज्जत चिरस्थायी और सब समय से आल्लाब्जत आइए जिना दरकार रबुल इज्जतर यह मतलब आला बला हल उत्तम गुणर आधार आल्ला रबुल इज्जत यह बेहारे कल्लास्ना जमातर को दिमत नहीं प्रश्न हाँ आया टी तफसर नहीं बेसू मतमत रही आयत समस्त नाम सब्यस्त करते समस्त गुणगुलर्थ अंतर अनुभव करते अनुभव करते आल्ला उत्तम गुणगुल्लाह जिकिर कर इबादत कर जो व्यक्ति आल्ला तला के भलवासे आल्ला तलाारोब्बत अंतर भेथे गेसे अल्लाह ताल भरोसा कर आल्लासे फिर जावा चिंता करक् क्योंकि आल्ला तलााराम गुणगुल अंतरे धारण कर अंतर धारण कर सम्पर्क अनुभूति रही है और बुझते इज्जत আমার আমার আমাকে দয়া করবেন তিনি আমার প্রতি রহমত নাজিল করবেন এ তিনি আমাকে ক্ষমা করে দেবেন এগুলি তার অন্তরে ধারণ করার কারণে সে এই কাজটি সে কাজটি করে থাকে সে আল্লাহ তালের জন্য সিফাত সাব্যস্ত করার সাথে সাথে অন্তরে ধারণ করে থাকে তাহলে মাসাল অলিয়ার আরেকটি অর্থ হচ্ছে যে বন্দার অন্তরে আল্লাহর রব্বু ইজতের জন্য উত্তম অনুভূতি থাকা ভালো কিছুর অনুভূতি থাকা জ্ঞান থাকা আল্লাহ রব্ু ইজতের নাম এবং গুণের জ্ঞান থাকা তৃতীয় আরেকটি অর্থ হচ্ছে যে अल्लाह तला नाम गुण एगुल तृतियत मुख्य बोल्ला तलाज विभिन्न रकम खराब गुण थोड़ी मुक्त से कथाट बोलने चार नम्बर जो अर्थ है मास गुणगुल गुणान्वित होते अर्थात यह गुणगुल दबी से पूरण करते हिद প্রতিষ্ঠা করতে হবে এখলাস প্রতিষ্ঠা করতে হবে আল্লাহ থেকে ফিরে যেতে হবে আল্লাহর অর্থ হচ্ছে আল্লাহ তালাগুন হচ্ছে আল্লাহ তালার উত্তম গুণাগুণের কথা আমার অন্তরে ধারণ করব। এবং অনুভূতিতে ব্যক্ত করব। তৃতীয় হচ্ছে যে আল্লাহ তালার এই নাম গুণের কথা বলব খারাপ গুণ থেকে আল্লাহ তালা মুক্ত সেটা ঘোষণা দেব চার নম্বর হচ্ছে এখলাস এবং তাবাকুল ইনাবা এগুলো আল্লাহর জন্য নির্ধারণ করব। তাহলে মাসাল আহ্লা অর্থ হচ্ছে আল্লাহ রব ইতের জন্য আমি সব সবসময় আমার সমস্ত কিছুই সাব্যস্ত করব সমস্ত কর্মকাণ্ড আল্লাহ জন্য নিবেহিত করব এবং সাথে সাথে গুণাও আল্লাহ জন্য সাব্যস্ত করব অন্তরে ধারণ করব বাইরে বলবো খারাপ গুণ থেকে আল্লাহকে মুক্ত ঘোষণা করব। এ এসবই হচ্ছে ও মাসারুল আলা এর অর্থ আল্লাহ তাল্লাহার জন্য যেমন আমরা মেসাল শব্দের কারণে আমরা এটা আসছি ওলা আসাইয়া মিসলুহু এবং তার মতো কোনো কিছু নাই যেহেতু বলেছেন সেই জন্য আল্লাহর মত কোনো কিছু নাই কারণ হচ্ছে কারণ লাহুল মাথা তার হচ্ছে সর্ব উৎকৃষ্ট মেথাল তার মতো কোনো কিছু অন্য কিছু আসতেই পারে না হতেই পারে না কারণ অন্যদের জন্য অবস্থা নিচু নিচু যারা তারা কখনো আল্লাহ রব ইতের পর্যায় পর্যন্ত তাদের কোন গুণ ভোজতে পারবে না এটাই কোরআন কারিম আল্লাহ তালা ঘোষণা করেছেন আমাদের ইমাম এই কথা বলার পরে ওয়ালাশাহ মিসলুহু এটা বলার পরে তিন নম্বরে তিনি ফাখরা একথাটি বলেছেন ওয়ালাশাহ জিজুহু কোন কিছু আল্লাহ রবুল ইজত কে অপারোপ করে দিতে পারে না এটি গুরুত্বপূর্ণ একটি গুণ এটা একটি গুরুত্বপূর্ণ গুণ একদিক থেকে এই জন্য আল্লাহকর জন্য সাব্যস্ত করছেন আল্লাহর জন্য সবকিছু কুদরতের কাম এলা পরিপূর্ণ পরিপূর্ণ ক্ষমতার অধিকারী হওয়া সেটা সাব্যস্ত করছেন এই তার এই পংির মাধ্যমে কোরআনকারিমে আল্লাহ তালা বলেছেন আল্লাহ কুল ইন কাদির আল্লা রাবুল ইজত কে তাকে কোন আসমানে কোন কিছু তাকে অপারোগ করতে পারে না তো এই যে অপারোগ করে না অর্থ হচ্ছে দুইটা জিনিস একটা হচ্ছে দুইটা জিনিস করা আয়মুল মতলাক কারণ তিনি জানেন সবার অবস্থা করছে আবার অন্যদিক থেকে কুদ্দাল আল গেন মতলাক সাব্যস্ত করছেন সবার থেকে অমুখাপেক্ষী সমস্ত গুণের কিন্তু মূল গুণ হচ্ছে তিনটি একটি হচ্ছে আল গেন কাম গেন মতলাকি অমুখাপেক্ষী দ্বিতীয় হচ্ছে তিনি আল কুদ্দাতুল কামেলা তিনি সবকিছুর উপর ক্ষমতাবান तृतिय हल्लाक सबकिबुलस्त करते हुँ बोलते हैं कि कारण सर्वमय क्षमतार अधिकारी सर्वमय ज्ञान अदिकारी एवं समस्त समस्त তার কাছে কোনো কিছু গোপন নেই যেমন আছে তেমনি ভাবে তিনি সব সব অমুখাপেক্ষী কারও মুখাপেক্ষী তিনি নন এবং তিনি সবাইকে তিনি বরং তার কাছে সব মুখাপেক্ষী হইতে হয় এই জিনিসটা কোরআন কারিমা আল্লাহ যেভাবে সাব্যস্ত করেছেন সুরা এখলাসে আল্লাহমাদ আল্লাহ আহবুল আল্লাহ আল্লাহ সমাদ এই সমদ শব্দটি যেন বলা হচ্ছে লাউর জিজু হুসেই যে তাকে কোনো কিছু অপারো করিতে পারে না আর তিনি হচ্ছেন কারণ তিনি হচ্ছেন সমাদ তিনি হচ্ছেন সমাদ এই সমাদ তিনি হচ্ছেন একদিক থেকে তিনি জ্ঞানী তিনি সর্বজ্ঞানী তিনি সর্ব সর্বক্ষমতার অধিকারী সর্ব সবচেয়ে অমুখাপেক্ষী সবাই তার সমাদের সমাজের করতে হচ্ছে সুদা কামুলিহি তিনি তার নেতৃত্বে সবচেয়ে বেশি আল্লাহ তাল কাছে সব দিক থেকে পরিপূর্ণ হওয়ার কারণে লা লাজিজু হুসেই কোন কিছু তাকে অপারো করে দিতে পারে না আমাদের ইমাম এই ফাঁকরাটি বলেছে এটা আল্লাহ তালার একটি নাম সাব্যস্ত করছে কয়েকটি নাম সাব্যস্ত করছে একসাথে একটা হচ্ছে আল কাদের القادر المطلق ذلک القدير ان الله على كل شین قدير আবার যা বস্তু করছেন আলিম তিনি সবকি সম্পর্কে জানেন আবার তিনি সব বস্তু করছেন আল গানি হুয়াল গানিউল হামিদ তিনি সবকে ওমুখাবেকি যেটার জার এর নাম আস-সামাদ আপনি বলতে পারেন তাহলে বোঝা গেল আল্লাহ আল্লাহ বলাটা আমাদের সমাজে প্রাচীন বলতে বোঝায় যাকে পুরাতন বোঝায় কিন্তু আল্লাহ রব যেন শুধু প্রাচীন বললে সেটা সে হক আদায় হয় না কারণ প্রাচীনের আগে জিনিস থাকতে হয় এই আমাদের ইমাম প্রাচীন আগে কিছু জিনিস থাকে এই ইমাম দেখেছেন যে কাদিম বললে হবে না সাথে সাথে তিনি বাড়িয়ে দিয়েছেন বেলা যার পূর্বে আর কিছু নেই বলতেন আখরু ওইন আলিম তিনি আউ্লু আউ্ল আখর তিনি সর্বশেষ সেই কাদিমবেলা ইমতিহাস হচ্ছে তবে দুইটা শব্দ তিনি ইমাম বুঝিয়ে দেওয়ার জন্য হয়তো সরাসরি আউ্য়াল এবং আখের না নিয়ে এসে তার অনুবাদ নিয়ে এসেছেন এবং ভাষা নিয়ে অন্য ভাষায় বর্ণনা করেছেন তিনি বলেছেন আল্লাহ এমন কাদিম এমন প্রাচীন যে তার কোনো শুরু নেই ওদাইমুন বেলা ইমতিহা এমন এমন স্থায়ী যে তার কোনো শেষ নেই এমন স্থায়ী তিনি যে তার কোন শেষ নেই তবে বোঝা গেল সময়ের আগে তিনি আছেন সময় তো আল্লাহ সৃষ্টি করেছেন আবার সময় কখনো তাকে পরিবেষ্টন করতে পারে না ওলাই হয়তো সেই আগে মা দি বলেন মানে প্রাচীন বিগত সময় বলেন বা বর্তমান সময় বলেন বা ভবিষ্যৎ সময় বলেন এই সময় তো আল্লাহর বলেছে সৃষ্টি কারণ সময় তো আমরা বুঝতে পারি আল্লাহ সৃষ্টি হওয়ার সৃষ্টি আল্লাহ তালা সৃষ্টি করার পরেই আমাদেরকে এবং অন্যান্য সৃষ্টি যেমন এখন সময় আমরা বুঝতে পারি সূর্যের কারণে তাহলে সময় আল্লাহ তালা সৃষ্ট সময় দ্বারা তাকে বাঁধানো সময় দ্বারা তাকে নিয়ন্ত্রণ করা এটা কখনো সম্ভব নয় এই জন্য আমাদের ইমাম বলেছেন বেলা কাদিমা যে কাদি বেলা ইবতেদা যার শুরু নেই এরকমভাবে আল্লাহ রবুল্লি ইজত প্রাচীন ও দায় বেলা ইতিহা এবং শেষ নাই এরকমভাবে আল্লাহ রবুল ইজত এরকম তিনি অনন্ত অনন্ত তার কোনো শেষ নেই এই জিনিসটা আমাদের ইমাম এই শব্দের মাধ্যমে বুঝার চেষ্টা করছেন এখানে কয়েকটি মাসালা আছে এই মাসালাগুলি আমরা আলোচনা করতে চাই এবং এক নম্বর হচ্ছে যে আমরা যদি হুয়াল আউ্ল আঃ দুটা বলতাম তাহলে আমাদের জন্য বিষয়টা আরো বেশি স্পষ্ট হতো কারণ কোরআনকারিম এই শব্দটি এসে হাদিস রসুল্লাহাম বলেছেন আল্লাহ আনতাল আউল ফালাইসা কেশাই আল্লাহ আপনি হচ্ছেন আউ্ল আপনার আগে আর কোন কিছু নেই অন্য আবারিস আহরাইসা বায়দা ক্যাশাই আপনি সর্বশেষ আপনার পরে আর কিছু নেই হাদিস এই শব্দটি এসেছে এর অর্থ চের সাহাউল আখ্যা নিজে করে দিয়েছেন আগে আর কেউ নেই আপনি সর্বশেষ আপনার পরে আর কেউ নেই এটাকে আমরা বলি যে অনাদি অনন্ত আল্লাহকে বলেছে অনাদি বলি অনন্ত বলি বাংলা ভাষা বুঝার জন্য কিন্তু আমরা আল্লাহর সিফার সাব্যস্ত করার জন্য দুইটা না বলে বলবো আউআল উআল আহর তিনি প্রথম এবং তিনি শেষ যেটা কোরআনে এসেছে এবং রস উল্লা হাদিসে এসেছে এই দুটি নাম দুইটি নাম কোরআন এবং হাদিস ভিত্তিক নাম এগুলো অর্থ বা ব্যাখ্যাসূচকভাবে আমাদের ইমাম বলেছেন কাদিম আর কাদিম কিন্তু মূলত আল্লাহর কোন গুণের নাম নয় আল্লাহ আল্লাহ তাল কোন সরাসরি গুণ নাম নয় কাদিম বলে আল্লাহ তালাকে বুঝায় না কাদিমাত্রা প্রাচীন প্রাচীন বললে হবে না আল্লাহ তাল নাম যে কেউ প্রাচীন রাখে সেটা শুদ্ধ হবে না কারণ আল্লাহ তালার নাম প্রাচীন কোন কোরআন এবং হাদিসে আসেনি কোরআন এ কেমে আল্লাহ তালা আল্লাহ তালা কোন গুণের কোনো গুণের গুণের গুণ বর্ণনা করেছেন কাদিম হিসাবে আল্লাহ তালা কোন সৃষ্টির কাদিম যেমন যে অর্জুন কাদিম যে চাঁ চাঁদ কখনো কখনো আবার গাছের ডালার মতো ফিরে আসে গাছের খেজুর গাছের ডালার মত ফিরে আসে খেজুর গাছের অর্জুনের মতো যেখানে বাঁকা হয়ে যায় काद हिसाब से बाका मत देखाना हार अर्थ हम कदीम बोला अथच प्राचीन एर आगे छिलना यह कदिम शब्द दिए सर्वप्राचीन बोझाना जाए ना अनुरूप बेरोलम उल्लेख कर আশ্রয় প্রার্থনা করছি ও বে অার আশ্রয় প্রার্থনা করছি ওজিল করিম মহান চেহারা আশ্রয় প্রার্থনা করছি ও সুলতান হিল কাদিম তার সুলতান তার প্রাচীন ক্ষমতার আশ্রয় প্রার্থনা করছি এই যে তিনি প্রাচীন ক্ষমতা তিনি বললেন এ প্রাচীন ক্ষমতা বুঝায়লো যে এখানে ক্ষমতার প্রাচীনত্ব বুঝায়ছে কিন্তু আসলে কাদিম কোন গুণ হিসেবে আসেনি সেই হিসেবে আমরা বলব যে আল্লাহ তাল নাম এবং নামের মধ্যে কখনো কাদিম কোনো নাম নয় যে সমস্ত তাকিমিন বা কালাম শাস্ত্রবিদ বা পালসা বা যা দার্শনিক তারা আল্লাহ তালার নাম দিয়েছেন কাদিম তারা ভুল বলছেন আল্লাহ তাল কোন কাদিম কোন নাম নয় তার নাম হচ্ছে আল আউআল এবং সর্বশেষ যেটা সেটা হচ্ছে আল আখের সেটাই আল্লাহ তালার নাম আল আখের বলতে হবে সেখানে অন্য কোনো নাম দায় বললে যথেষ্ট হবে না এই জন্য ও বেলা ইবা আমাদের ইমাম বলেছেন আমরা ইশালে এই বিষয়টি আবার আলোচনা করব অন্য কোনো পর্বে ততক্ষণ আপনার ভালো থাকুন আসসালাম আলাইকুম ওরমতুল্লাহ